হরে কৃষ্ণ এই কন শিল ভক্ত বিনোদ নামক কীর্তন সংগ্রহ থেকে গান গাইব আত্ম নিবেদন আত্মনিবেদন এর সম্বন্ধ আত্ম নিবেদন পদে ধরি hoyno porom shukhi atnibodana tu dhakari hoyno porom shukhi duk tore gelo chinta cho dekhe anondo dekhi duk tore gelo chinta na dekhi অশোক অভয় অমৃত আধা তোমার চরণ দয় অশোক অভয় অমৃত আধা তোমার চরণ দয় তাহাতে বিশ্রাম লভিয়া চারেন ভবের ভয় তাহাতে বিশ্রাম লভিয়া চারিনু ভবের ভয় তোমার সংসারে করি শিবন নলে ভাগী তোমার সংসারে করি শিবন নহিব ফলে ভাগী সব সুখ যাহে করি যতন ওই পদে অনুরাগী সব সুখ যাহে করি যতন ওই পদে অনুরাগী তোমার সেবাই দুঃখ যত সেও তো পরম সুখ তোমার সেবাই দুঃখ যত সেও তো পরম সুখ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয়ে অবিদ্যা দুঃখ পূর্ব ইতিহাস ভুলিনু শখ seboshu paye mane korba itihash bhulenu sokol seboshu khapeye mane ami tomar tumi amar kika dhane ami tomar tumi amar kika jopor dhane bhokati binod anande dubiya tomar shibar tore তবে ইা মত থাকিয়া তোমার ঘরে শিল ভক্তিবীর ঠাকুর হচ্ছেন গৌর নির্যজন শ্রী চৈচন্দ্র মহাপ্রভু নিষদ তিনি এই অবচ্ছি হইলেন দিকদর্শন দিতে কথায় আছে গৌলোক আমরা এই ভবসাগরে ডুবে গেলাম কিভাবে আমরা প্রেম সাগরে দুবাইতে যেতে পারে বক্তি নাথ ঠাকুর তার অনেক প্রবন্ধ গ্রন্থ এবং কীর্তন রচনার দ্বারা আমাদের আমূল্য উপদেশ দেন এই কীর্তন যে আমি এইখান গেছি সেইটা তার সংকলন শরণাগতি বর্ণনা করে। স্বরঙ্গ সরণাগতি সেটি শরণাগতি মনে উপ ভাবে আমরা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন সাবধামান ওইসব ছেড়ে কেবল আমার চরণে সরণ দয়া করে সেল মোবাইল বন্ধ করুন এখানে এসে অন্য কথা বলে অপরাধ হয় কিন্তু না কারণ মোবাইলে আলোচনার মধ্যে ব্যস্তে আসছেন কি জন্য আসুন বসুন শুনুন আমাদের অনুরোধ নিজের কথা আমি বলছি না নিজের প্রশাসী জন্য না যাতে আর আরো কি লোকেরা এখানে আসে মোবাইল এ ফোন করার জন্য তিনজন ছিল একজন কথা না শুনে ব্যস্ত আছে মোবাইল কথা বলার জন্য দুর্ভাগ্য এর থেকে আর বড় দুর্ভাগ্য কি যে আমরা মন্দিরে সুযোগ আছে কৃষ্ণের সম্বন্ধে কথা শুনে কিন্তু আমাদের এই তো অরুচি হয় আলজই হয় খ্রিস্টকথা সপন করার জন্য যে পাঠের সময়ও আমরা ব্যস্ত থাকি সংসারে কথার মাধ্যমে তো ভক্ত বিভাকুর আমাদের এই কথা দিয়েছেন তো স্মরণাগতি স্বর্ঙ্গ স্মরণ আগতি কি ভাবে সাধিত হয় আপ আক্ষেপা শরণাগতি মনে সবকিছু যা অনুকূল হয় করা শুধু সেটা বর্জন করা পুরা বিশ্বাস হার উচিত যে কৃষ্ণ আমাদের রক্ষা করেন এবং ভগবান কৃষ্ণা আমাদের পালন করে আত্মা নিবেদন আত্মা নিক্ষিপ আমরা নিজেকে করে প্রক্ষেপ করে কৃষ্ণের চরণে অনেক বেগ করে আমরা কৃষ্ণের চরণে আত্মনিবেদন করে আত্মা নিক্ষিপা কার পানিয়ে শরণাগত এর সম্বন্ধে ভক্তি নাথ ঠাকুর মশয় লেখছেন আত্মনিবেদন চুয় ফদে চুয়া মনে কার আমরা আত্ম আত্মীয় প্রকৃতা হিত সাধন ইনি হচ্ছেন শরণিয়ম মানে থার চরণে আমরা যদি শরণ আশ্রয় আমরা পাবো মা বাবা আমাদের সরণ দেয় এবং অর্ণ এই দেশে সব ট্রাকে বাসে রিক্সাতে মায়ের দোয়া এই লেখা আমরা দেখি কিন্তু মা আমাদের কোথ বড় দয়া দিতে পারে আমাদের পুরো বিশ্বাস আছে মা মা কিন্তু মা ও অনাশ্রিত আছে যদি কৃষ্ণের চরণে শরণ আগত না হন। তো মা ব্রহ্ম শিব আদি দেবতাগণ তারা ও আমাদের এখনো আশ্রয় দিতে পারে না যদি তারা শ্রীকৃষ্ণের সরণে আশ্রয় না নেয় তো আশ্রয় আশ্রয়দাতা হচ্ছেন শ্রীকৃষ্ণ তো তার পদে আত্মবেদন করা হচ্ছে ধর্ম এবং এই ধর্ম গ্রহণ করার জন্যে আর সব অন্যরকম ধর্মা ত্যাগ করতে হবে সাথে আমরা যদি কৃষ্ণের চরণে হতে পারে না নিজের চেষ্টা ও চলবে না পুরো ভাবে শ্রীকৃষ্ণের চরণে আমাদের আশ্রয় নিতে হবে উদাহরণ আছে দ্রৌপদী তো কৃষ্ণে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ গোবিন্দ বলেন এই হাত উঠে তো গোবিন্দ তো করে না আসেনি তো সব আশা ছেড়ে দিলেন এবং গোবিন্দ গোবিন্দ সেই সময় ভগবান কৃষ্ণ রক্ষা করেন তো কি হবে আর্থ নিবেদন আমরা যদি কৃষ্ণ চরণে আর্থ নিবেদন করি কি হবে খুব খারাপ হবে না আমাদের আনন্দ কি হবে কোন আনন্দ হবে না সারা জীবন নষ্ট হয়ে যাবে আমাদের সুখ আরো কিছু হবে না তো প্রসাদ ভালো কিন্তু না তাদের প্রচার খুব ভয়ানেক আছে সেইসব কথা যদি শুনে তোমার সারা জীবনের আশা বিনষ্ট হয়ে যাবে সুকে কোনো আশা হবে না খি তো আছে সেটাও নিষেধ এবং মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ওইসব নিষেধ আছে শখ হবে খুব ভরে উঠতে হবে কি আনন্দ হবে অধিকা সুখী হতে আমরা কেন সুখ চাই কারণ আমাদের স্বভাব ভগবানের মতো সচ্চের আনন্দময় আছে কিন্তু যেহেতু আমরা নিকৃষ্ট বস্তু থ মাছ মাংস ডিম এবং অনেক জিনিস সংগ্রহ করা আমার ফার্স্ট ক্লাস মোবাইল আছে দশ হাজার টাকা দাম এই মোবাইল পাওয়া যায় নাকি কত দাম মোবাইল সেই রকম দাম এবং আমার সুইস ওয়াচ আছে ফরেন ঘর এ দাম হলো আধা লাখ আধা আচ্ছা আচ্ছা আমরা সময় দেখি সবাইকে আমরা সময় দেখি আধা লাখ ঘরে আছে তো এই যাদের খাচ্ছে এই তো টাকা আছে তারা এই সকল জিনিস কিনতে পারে ধনী লোকদের খুব বড় বাড়ি আছে কি বড় হাওয়া কি দরকার আছে দেখানোর জন্য খুব বড় বাড়ি নির্মাণ করে এবং অনেক চৌকিদার আছে দাওয়ান তো এতেও দাওয়ানের দরকার না কিন্তু তাদের মান বরদন করার জন্য এত করি কিন্তু ভক্তিন এবং সকল শুদ্ধ বৈষ্ণব বলেন যে প্রকৃত সুখ শুধুমাত্র শ্রীকৃষ্ণের চরণে আতদম করার দ্বারা প্রাপ্ত করা হয় আর কোন উপায় নেই আর কিছু নেই জগতে তো আমরা মনে করি যে সব সুখে কারণ ইন্দ্রিয় সুখে কারণ চরে দিলে আমাদের সুখ হয়ে যাবে সুখ হবে না কিন্তু ভক্তিনাথ ঠাকুর বলছেন যে আতনে বেদন করার ফলে দুঃখ দূরে গেল সকল ধারণা ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখের দ্বারা এই ভৌতিক বিষয় দ্বারা আমরা সুখী হব কিন্তু প্রকৃত পক্ষে এই এই ভৌতিক আর শক্তি হচ্ছে দুঃখের খা তো সব ভৌতিক আর শক্তি ছেড়ে আমরা যদি শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করি তাহলে আমরা ভক্তিনাথ ঠাকুরের ন্যায় দুঃখ দূরে গেল বলতে পার কেও দুঃখী হতে চান সবাই যারা দুঃখী হতে চান তো হাত উঠান আপনি আপনি দুঃখী হতে চান ঠিক আছে সেটা দরকার না কারণ সেই রকম আনাচা না করলেও তো সবাই দুঃখী আছে যদি কৃষ্ণ সেবা না করে আপনি দুঃখী হতে চান আপনি যদি দুঃখী হতে চান তো কি জন্য যাতে আপনার সুখ হবে সেইভাবে আমরা যদি বলি আমি দুঃখী হতে চাই সেটা নিজের ইচ্ছা তো এইভাবেই আমি সুখী হব এরান করা যাবে না সমস্ত জীব দেয় স্বভাব আছে সুখময় সেই জন্য যা কিছু করি সব কিছু করি কি আমরা যদি ত্যাগ করি করি যাতে ভবিষ্যতে আমাদের সুখ হবে না থস্য করেও মানে যেমন ওই মহাত্মা গান্ধী তো তার জেল বাস ছিল কিছুদিন তো এটা কষ্ট গ্রহণ করেছেন কি জন্য যাতে দেশ স্বতন্ত্র হবে স্বরাজ্য হবে এবং এর দ্বারা আমার ভারতীয় ভাইয়েরা এবং বনের ব্রিটিশ কবল থেকে মুক্ত হবে এবং এইভাবেই আমি সুখী হবো তো সব কিছু আমরা যা করি সেটা সুখ সাধনের জন্য কিন্তু প্রকৃত পক্ষে এই জড় নিয়ম এত নিষ্ঠুর আছে যে আমরা যে আমরা সব চেষ্টা করি যাতে আমাদের সুখ হবে কিন্তু পরে নামে দুঃখ হয় তো দুঃখ থেকে বাঁচানোর জন্য চিন্তা না রহিল আরো চিন্তা নেই নৌ প্রবলেম নিশ্চিন্তা চিন্তা হয় কেন কারণ আর শক্তি থাকে ভৌতিক বিষয়ের প্রতি আমাদের আর শক্তি হয় আর শক্তি ফলে আমাদের শোক হয় আমরা যদি বঞ্চিত যে বস্তু না পাই না ফেয়ে সে যে আবার যদি হারিয়ে যায় এবং আকাঙ্ক্ষা করে এই জিনিস ওই জিনিস বিশেষ করে ধনী লোকদের বেশি চিন্তা থাকে সম্পত্তির সাথে চিন্তা দরিদ্র লোকদের সেজন্য কোনো চিন্তা নেই যে এই জিনিসে হারানো হবে বক্তিনাথ ঠাকুর বলছেন যে আত্মবেদন করার ফলে চৌদিকে আনন্দ দেখি जगत दुखमयद सूझोग पान कृष्ण सेवा भगवान कृष्ण स्मरण कर जन्न। অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দয় কেন কৃষ্ণ ভক্তিতে এত সুখ হয় কারণ শ্রী কৃষ্ণ হচ্ছেন সুখের আগার আধার সুখ সাগর অতিন ঠাকুর বলছেন যে কৃষ্ণের চরণ দয় হচ্ছেন অশোক অভয় অমৃত আধা थे लभीया, चरने, आतने करी, चरने स्थान तो भवे भाई भवे भय की सबा भय था तो मृत्यु भय आ ভয় আছে যে যা আমার খাচ্ছে এখন কন তাকে হবে না যে লোকেরা আমাদের যথেষ্ট সম্মান দেবে না সেই ভয় আছে সেজন্য কোন ভদ্র মানে আসলে এই শার্ট প্যান্ট পর খুব আনারাম হয়ে থাকে এই গরম দেশ এই দেশের জন্য রকম সরল পোশাক আছে আমাদের মান সে সেটাও রাখতে হবে সেই জন্য এই খুব গরম শার্ট প্যান্ট আমরা কারণ আছে যে আমরা যদি ধুতি লংগি পরে তো লোক নিচ লোক ভদ্রলোক তো সমাজে মন্তব্য থেকে আমরা ভয় পাই কিন্তু ভক্তি না ঠাকুর অনগানে লিখেছেন যে গৌর ভক্ত প্রিয় বেশি কি আছে মহাপ্রভু কৃহাস্তীলা প্রখ সময়ে ত্রিখৎ ধী না পঞ্চ খত ধোতি পড়ছেন এই হচ্ছে ফরম ভদ্রতা এইসী পশ্চিম পশ্চিমে যার মধ্যে আছে সেটা কোন সংস্কৃতি নেই ফরম ভদ্রতা আছে চিলাক তুলাশিমালা ধরা এবং মহাপ্রভু ভক্তদের প্রিয় ধুতি উথরিয়া এইসব ফর তো আমরা না কেন আমরা মালাই জাপ করে না কেন ভয় লোকেরা কি বলবে কিন্তু যারা আর্থে নিবেদন করে শ্রীকৃষ্ণের সরে তার কোন অবশ্য রকিবে কৃষ্ণা বিশ্বাস ফলন তাদের বিশ্বাস কৃষ্ণ আমাদের রক্ষ করবেন তোমার সংসারে করিবন ফলের মায়ের হরি কৃষ্ণ হরি কৃষ্ণ দয়া করে এখানে কথা বলেন না এই কথা শুনলে আপনার পরম মঙ্গল হবে গঙ্গা পাশে স্নান করে না মন্দিরে আসে কিন্তু মন্দিরের উদ্দেশ্য খ্রিস্ট কথা শ্রবণ করা করে না তো শিল ভক্তিনাথ ঠাকুর মহাপ্রভুর নিজজন জীবন প্রদর্শন করেছে তো গৃহস্থ জীবন সেটার সংসা বল আরো বলেছে কৃষ্ণের সংসা কর ছাড়ে অনাচার তো সংসার মানে কিবাহ করা হয় কেন যাতে তাদের সংসার হবে সংসা হচ্ছে এক বিভস্ত যা দ্বারা ইন্দ্রিয় সুখ সাধন করা হয় এত সংসার এবং এই ইন্দ্রিয় সুখ সাধন করা জন্ম গ্রহণ করা হয় তারপরে মৃত্যু মৃত্যু পরে আবার এক জননীর গর্ভে শয়ন করা হয় এবং নয় মাস পরে না খুকুরের গার্ভ থেকে কত মাস দুই তিন মাস পরে ভূমিষ্ঠ হয় এই হচ্ছে কিন্তু কৃষ্ণের আলাদা আছে। মা বাবা আছে ভাই আছে বোন আছে সব সবকিছু আছে কিন্তু যে হেতু কৃষ্ণ হচ্ছেন সচিরানন্দময় ভগবান তিনি হচ্ছেন তিনি এই জগতে জগতে তার চরণে নিবেদন করতে হবে আমরা যদি কৃষ্ণের সংসার করি সবকিছু কৃষ্ণে ইন্দ্রিয় প্রীতির জন্য করে তাহলে আমরা কৃষ্ণের মতো সুখী হব কৃষ্ণের সংসার সাধারণ জীবনে করা হয় কিন্তু কৃষ্ণের সংসারে ভক্তিনাথ ঠাকুরের আদাস অনুসারে সব যা আমরা করি আমরা गृह थाले सबकिदासहस्थ भक्त सन्यासी स्तर थे छोटना तो कृष्ण संसार सबकिछ कर कृष्ण सुखे जन्म तो गृहे की তো রান্না করা হয় কিন্তু কি রকম সেই রান্না কৃষ্ণকে ভোগ নিবেদন করার জন্য করা হয় এবং পরে ওই সকল পরিবার কৃষ্ণ প্রসাদ সেবাং করে তো সায়ন করা হয় গৃহে কিন্তু সেই সায়ন কি জন্য যাতে আমরা কৃষ্ণের আরো সেবা করার জন্য এবং ভরেই উঠ হবে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি করার জন্য। তো সংসারিক জীবনে তো আয় দেখে দেখতে হবে টাকা পয়সা কই থেকে আসবে তো চাকরি করলেও না ব্যবসা করলেও কৃষ্ণের ভক্তরা কাজ করার থেকে ওইসব টাকা পয়সা যা পায় সেটা কৃষ্ণের সংসার চালানোর জন্য ব্যবহার করে নিজে ইন্দ্রিয় সুখের জন্য না তো এইভাবে আমরা ভৌতিক মায়ার ফল ভাগী হয় না আমরা কৃষ্ণের চরণে আত্মসমাপিত হয় এবং ফল হবে তো ভক্তরা খাওয়া থেকে ফল হচ্ছে পুনর্জন্ম জন্ম মৃত্যুর জয়াবধি ভব এবং ভক্তরা শাকজি খায় কিন্তু যে মনে করে না যে আমরা সেবন কারি সেজন্য সেই প্রসাদ সেব করা থেকে তারা পরম লাভ পায় অর্থাৎ কৃষ্ণের চরণে প্রেম ভক্তি অনায়ন করা যা পদে অনুরাগী তো আমাদের অনুরাগ যদি থাকে কৃষ্ণের চরণে তাহলে আমরা সব কিছু করব কৃষ্ণের সুখের জন্য আমরা সব কিছু করি নিজের সুখ নিজে ইন্দ্রীয় সুখের জন্য কিন্তু সবকিছু করা আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের দুঃখ হবে কি দুঃখ হবে মানে কি করতে হবে তো খুব ভরে ব্রহ্ম মুহূর্তে समय उठे कष्ट होना विशेषको शीतकाल जरा अन्यस्त ग्रीष्मकाल सत आठ बजे आगे उठे ना तो दुख हम कक्तनाथ ठाकुर की बोल আমি এই কন শিলপ্রে কৃপা ফলে একত্রিশ বছরে তার ছরণ আশ্রয়ে আছি তো নিজে অনুভব আছে যে কৃষ্ণের সেই ভাই অনেক কিছু করতে হবে এবং তা কারণে কখনো কখনো তো খাওয়ানা পায় না খুব ক্লান্ত হয়ে যায় না অসুখ হয় ভক্তরা অলস নন भक्ति भक्ति जीवन साज करेतु कृष्ण सुख हेतु तो दुख हाथ हम जो चेष्ट कर তো হতে পারে লোকেরা আমাদের নিন্দা করবে গালি আক্রমণ করবে সম্ভব আছে কিন্তু ভক্তিনাথ ঠাকুর বলছেন যে সেটা আমাদের পরম সুখ যদি কৃষ্ণের সেই ভাই দুঃখ হয় তো সেটা সাধারণ বিচারে এইসব সেটা অনুভব করতে হবে কিভাবে কিভাবে যত সেটা সুখে কারকে জড়ো জড়ো স্থিতিতে দুধ দুঃখ এবং সুখ সেটি সেটি শুধু তথাকথিত সুখ সেতা আসলে দুঃখ এবং আধ্যাত্মিক অবস্থায় ভক্তিরাজ্য সুখ পরম সুখ এবং তথাকথিত দুঃখ সেতা অসুখ একটা উদাহরণ আছে যে সবাই রামায়ণ কথা শুনেছ বাংলাদেশে না কিন্তু বিশেষ করে উত্তর ভারতে এই রাম কথা তো তো প্রায় দুঃখময় আছে না তো সীতার হরণ ছিল আবার সীতা দেবী রামচন্দ্র ভগবানের সাথে অয়োধ্যা ফিরে গেলেন কিন্তু সীতাকে আবার বহিষ্কার করা সেটি সব দুঃখের বিষয় কিন্তু আসলে ভগবানের অপ্রাকৃত এবং সকল দুঃখে কথা তো হৃদয়ে অপ্রাকৃত সুখে অনুভব হয় তো এই ভৌতিক অবস্থায় দুঃখ হয় দুঃখ এবং সুখ সেই ও দুঃখ পরম সম্পদ না শে অবিদ্যা দুঃখ এটা খুবই গুরুত্বপূর্ণ উপদেশ যে আমাদের ভক্তদের কথব্য আছে এবং সেবা করবেনা দুঃখ হবে সেটা আমাদের বিচার আমাদের কথব্য আছে সেবা করি সেবা করার মধ্যে কিছু বিঘ্ন আসে কোন দুঃখের কারণে আসে সেটা কোনো কারণ না সেই সেবা ছেড়ে দেওয়ার জন্য আমাদের সংখ্যা আছে খ্রিস্ট সেবা করতে তার মধ্যে কিছু দুঃখ যদি হয় এবং দুঃখ হবে ক্লেশ হবে কষ্ট হবে এই জড় জগতে নিয়ম সেভাবে আছে সেই কৃষ্ণ শৈব করতে গেলেও কষ্ট হবে তাই না যে আমরা খ্রিস্ট শৈবা করছি আমরা রৌদ্র আছে খুব গরম দিন তো ভগবান সাম আসায় না কেন এবং আমার জন্য চত্র ধরে না আমি খ্রিস্ট শৈব করছি তো খ্রিস্ট ভগবান बृष्टि घर तो छत् ना भगवान दें ना कें य भगवान एसो हमें छत्ता दिखिस ना तो, तो बृष्टि আমি তোর সেবক আমার জন্য সব সুখ সুবিধা ব্যবস্থা করি হরিনাম করবু আমার অনেক কষ্ট হয় কেন সেটা ভগবানের কৃপা বলে ভগবান আমাকে কৃপা রাখেন না কেন সেটি ভগবানের কৃপা যে হেতু আমরা প্রকৃত পক্ষে ভগবানের কৃপা চাই না আমরা শুধু ভক্তি করে আতনে বেদান হয় না সেজন্য আমাদের আশা আছে যে এই কৃত্রিম ভক্তির দ্বারা আমাদের ভৌতিক সুখ সুবিধা হবে সেটা আতনে বেদান না আতনে বেদান মানে শিব সুখ দুঃখ পরম সম্পদ এবং এই ভক্তি ভাবনা যদি থাকে তা দ্বারা হচ্ছে সকল দুঃখের মূল যেহেতু আমরা জানি না হৃদয় থেকে স্বীকার করে না যে উম আমি আমি কৃষ্ণ দাস আমার আর কোন পরিচয় নেই আমি বেঙ্গলি নয় আমি অবেঙ্গলি নয় আমি পুরুষ নারী শিক্ষিত অনী দরিদ্র তাই নয় আমি কৃষ্ণ দাস আমি আত যেহেতু সেটা আমরা স্বীকার করি না সেই জন্য আমাদের দুঃখ হয় তো এই সকল উপাধি ভৌতিক উপাদি রাখা হচ্ছে অবিদ্যা অবিদ্যা নাশ হয় আমাকে জিজ্ঞেস করে আপনার দেশ কয় আমার কি দেশ আমার দেশ হচ্ছে কৃষ্ণের চরণের তলে কি দেশ এই শরীরের জন্ম অবশ্যই এই দেশের মধ্যে ছিল কিন্তু আমি আমি এই ঈশ্বরের নয় আপনা কিন্তু আমি কে আমি কি ঈশ্বরীয় না আমি এই ঈশ্বরীয় না তো আপনা দেশ মানে এই শরীরের দেশ এর প্রশ্ন তো একদম নিরর্থ কি উত্তর দিতে হবে পূর্ব ইতিহাস মানে এই ভক্তি জীবনে প্রবেশ করা আগে আমি খুব আমি লোকের সমাজের দৃষ্টিতে খুব বড় হতাম না এখন যদি এই তো ভক্তি করা বর্জন করে এখনো দৃষ্টিতে খুব বড় হতে পারি এইসব না আমাদের রাখা সম্বন্ধিত না এইসব ভৌতিক সমাজের সাথে পূর্ব ইতিহাস ভুলিনু সক না কেও কেও জ্যোতিষের দ্বারা নির্ধারণ করতে চাই আমার আমি কি ছিলাম কি জানি যে আমার দোষের ফলে এই শরীরে ফেলেছি আমি কৃষ্ণের কাছে যাইনি তো দোষই ছিলাম এখন প্রভুপ্রাদের কৃপায় সুযোগ পাচ্ছি যেহেতু কৃপা পাচ্ছি প্রভুপ্রাদের দ্বারা যা দ্বারা আমাদের আরো ভৌতিক ইতিহাস হবে না আবার জন্ম হবে না পূর্ব ইতিহাস ভুলিনু সকল শিব সুখ ফেয়ে মনে তো মনে ইতিহাসের উপরে চিন্তন করা কোন সম্ভাবনা নেই কারণ সাগরে ডুবে গেছে এবং মনে আর কোন চিন্তা থাকার সম্ভাবনা নেই আমি তো তোমার তুমি আমার কি কার্য অপর কৃষ্ণ হচ্ছেন আমাদের ধন আমাদের মনে যারা আত্মবেদিত আছে কৃষ্ণের চরণে তো ধন্য প্রার্থী আছে সবাই ধন টাকা পয়সা চায় কিন্তু যাদের কৃষ্ণচরণ সেই বা ধন আছে তার আরো কোন অন্য ধন চায় না আমরা পয়সা গ্রহণ করতে পারি কি জন্য হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য আনন্দে ডুবে তোমার সেবার থরে সব শ্রেষ্ঠ করে থা ইচ্ছা মতো থাকিয়া থমা ঘরে তো কত সুন্দর আছে ভক্তি সকল ঠাকুরের খুব সরল বাসায় রটি কৌটি সাগরে সাগরে থেকে গম্ভীর এবং গভীর তো আপনাদের ভাগ্য আছে भौतिक परिचय बेंगाली अपना बेंगाली तो अपना सुविधा सहज आक्तनाथ ठाकुर सकल गर्थ बुज़कतन गुण ग হৃদয়ঙ্গম করণ এবং ভক্তিনোদ ঠাকুরের কৃপায় আপনারা ও ভক্তিতে বিনোদ লাভ করবে আর কোন অন্য বিনোদ সেটা মায়ার ছায়াবাজি তা দ্বারা কোনো সুখ হবে না আসল সুখ হচ্ছে ভক্তি বিনোদের চরণে শ্রীকৃষ্ণের চরণে এর সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কি হরে কৃষ্ণ